আমরা আপনাদের সামনে তুলে ধরব যে কোন কোন দিনে পালন করা নিষিদ্ধ দিনে খাস করে সন্দেহ দিনে ধারাবাহিক ভাবে শ্যাম পালন না করে ভেঙ্গে ফেলা তোল যেটাকে বলা হয় তারপরে স্বামীর অনুমতি ছাড়া স্ত্রীর শম রাখা ইত্যাদি ইত্যাদি বিভিন্ন দিক রয়েছে আমি আপনাদের সামনে যথারীতি পরিচালনা করছি ডক্টর মুসলিউদ্দিন আমার ডানে আছেন শেখ সাইফুদ্দিন বেলাল মাদানী তারপরে রয়েছেন শেখ ইউসুফ আব্দুল মজিদ বাম পাশে আছেন সম্মুখে শেখ আমানুল্লাহ মাদানি এবং আমার পাশেই রয়েছেন শেখ শহীদুল্লাহ খান মাদানি ইতিমধ্যে বিভিন্ন আলোচনায় আমাদের এই মেহমানগণ কতটা দিনই বিষয়ে কোরআন এবং হাদিসের ভিত্তিতে পণ্ডিত্যপূর্ণ আলোচনা জ্ঞান ভিত্তিক আলোচনা আমি আলোচনা উপস্থাপন শুরু করার জন্য অনুরোধ করছি শেখ শাহিদুল্লাহ খান ওয়াদানিকেলাম রাসুল্লাহ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 যেন আমরা কখনো ভুলবশত এই নিষিদ্ধ কর্মে আবার লিপ্ত না হয়ে যা। তো সেই নিষিদ্ধগুলির মধ্যে সর্বপ্রথম সবচেয়ে যেটি বড় নিষিদ্ধ তা হল দুটি ঈদের দিন ঈদুল আজহা এবং ঈদ উল ফ রোজা রাখা সকলের জন্য নিষিদ্ধ এরপরে ঈদ উল আজহা এরপরে তিনটি দিন আইয়াম ই তশরিক এই আইয়াম ই দিন তিনটি সেটাও সকল মুসলমানের জন্য রোজা রাখা নিষিদ্ধ তবে শুধুমাত্র যারা হজে থাকবেন এবং তারা যদি তামাক্ত হজ করেন আর কুরবানি হজের যেটা রয়েছে সেটা যদি না পেয়ে থাকেন তাহলে তাদের জন্য ওই তিনটি দিন রোজা রাখা জায়েজ রয়েছে দুই ঈদ এবং আপনার কুরবানিদের পরে আয়ামে তশরিক এই দিনগুলি বলতে আমরা বুঝতেছি প্রথমত আমরা আসি যে ঈদের দিন কারণ ঈদ মানে আনন্দ ঈদ মানে খাওয়া দাওয়া যে আয়ামের তশরিক অর্থাৎ কুরবানি ঈদের পরের এগারো বারো তেরো তারিখকে বলা হয় এখানে আল্লাহ যে আগে আছে এটা খাওয়া এবং পান করার দিন তো ঈদ মানে আনন্দ তো রোজা রেখে যদি মুখ বন্ধ থাকে তো আনন্দ হয় না কারণ আনন্দের একটা বিরাট অংশ হলো কি খাওয়া দাওয়া পান করা নিত্য ভালো ধরনের খানা পাক করে খাওয়া আত্মীয়স্বজনকে নিয়ে আনন্দ করা আত্মীয় ঘরে আসবে আপনি রোজা রেখে বসে থাকবেন এই জন্য ঈদের দিন দুই ঈদের দিনে এবং কুরবানিদের খাবেন এই জন্য এই দিনগুলিকে আনন্দের দিন বলেই এখানে রোজা রাখা নিষেধ করা হয় করে মুসলমান কারণ মুসলমানদের বছরে মাত্র দুইটা ঈদের দিন ঈদ উল এবং ঈদ উল আর এই দিন আনন্দ করার জন্য আমাদেরকে অনুমতি দেওয়া হয়েছে এই আমরা আমাদের শরীয়তে বাউন্ডারিতে থেকে খেলাধুলা আনন্দ ফুটি আমরা করতে পারি নিষিদ্ধতার জন্য আমরা সীমালঙ্ঘন না করি কামরুল আজহার দিন খাওয়া আনন্দের দিন সকালে কি আমরা খেতে পারবো জি না রসদ আসসালাম ঈদুল সকালে তিনি না খেয়ে যেতেন কয়ুফ তিরতিহী এবং কুরবানি দিয়ে তিনি ইফতার করতেন ইফতার মানে নাস্তা আমরা অনেকে মনে করি যে তিনি সিয়াম পালন করতেন এবং অর্ধেক বেলা রোজা রাখতেন কিন্তু আর ঈদ উল আজহার দিন ঈদ উল ইদুল ঈদুল এক বা তিন বা পাঁচ আর ঈদুল আজহার দিনের সুন্নতটাও আমল করা আমাদের জন্য এবং ঈদ উল তাড়াতাড়ি করতে হবে এসে তাড়াতাড়ি কুরবানি সারা বিশ্বের মুসলমানদের কাছে কিন্তু একটা মেসেজ এটা প্রাসঙ্গিক হবে ঈদ উল সকালে কিছু মিষ্টান্ন করে বা খেজুর আপনারা যাবেন ঈদে কিন্তু ঈদুল আধাহা যদি হয় সেদিন সকালে কিন্তু কিছু খেয়ে বেরোয় নয়। অন্য দিনের মতো সবাই ভোর পেটে খেয়ে তারপরে এগারোটা বারোটার দিকে আস্তে আস্তে ঈদের মাঠে যেতে থাকেন এটা কিন্তু না ঈদ উল ফেতর আল্লাহ নবী একটু দেরিতে পড়তেন আর ঈদ উল আধা পড়তেন আরো সকালে আর রোম রোম হায়েন এই ধরনের মতো হাদিসটা আসছে তাই না এক বর্ষা কিংবা দুই বর্ষা পরিমাণ সূর্য উঠলে সকাল সকালে ঈদুল আধহার সালা করে তারপরে কথা আছে হারিসে শাক আসা আবাল কা সালিয়া সালাম এই শাককে সন্ধে দিনে যে শ্রম পালন করা কি। ইয়মর শখ বলতে বোঝানো হয়েছে যে শ্রাবান মাসের উনত্রিশ তারিখ সেই সন্ধ্যায় চাঁদ উঠার সম্ভাবনা থাকে তো নিশ্চিত হয়ে যায় যে চাঁদ উঠে গেছে এবং তারপর রোজা রাখা নিশ্চিত কিন্তু ইয়ম শখ যেদিন স্পষ্ট ভাবে যদি চাঁদ না দেখা যায় তখন সন্দেহ হয়ে গেল যে কি চাঁদ উঠল কি উঠল না তো এই সন্দেহের ভিত্তিতে পরের দিন যদি কেউ বলে যে আমি যখন সন্দেহ করেছিলাম রোজা রাখবে না কারণ শখ করে সন্দেহ করে তো কোনো কিছু হয় না সন্দেহের ভিত্তিতে অ্যবাহত হয় না সোম রাত একটা ভালো কাজ শুরু সবাই একসাথে করার যে একটা আনন্দ এবং একটা এবাদতের ক্ষেত্রে যেহেতু যৌথ সবাই মিলেই সন্দেহ করে চাঁদর দেখা গেল একটা কারণ আপনি একা একাই করবেন এখন কিন্তু এটা হচ্ছে মানুষ আবার এটা করে যে ওটাকে এই রিসিপশন করার জন্য মানে রমজানের রোজাকে স্বাগত জানানোর জন্য দু একদিন আগে করে এখানে আরেকটু ক্লিয়ার হলে ভালো হয় ইয়ামক রোজা রাখা আল্লাহ রসুল নিষিদ্ধ করেছেন রোজা না রাখে এটা মূলত ইয় হওয়ার জন্য নিষিদ্ধ তবে আবার অনুমতি দিয়েছেন ইম কেনা ইয়া কালিসাম তবে কেউ যদি এই ধরনের নিয়মিত রোজা রেখে থাকে তার জন্য অনুমতি রয়েছে উদাহরণস্বরূপ আমি হয়তো বা আপনি প্রতি সপ্তাহে সোমবার বা বৃহস্পতিবার রোজা রাখেন এখন যদি আপনার এই ৩০ বা উনত্রিশ তারিখটা সোমবার সেই নিয়তে রোজা রাখতে পারবেন এটা আপনার জন্য জায়গা রয়েছে অনুমতি রয়েছে আর এরকম যদি আপনার কোন অভ্যাস না থেকে থাকে তাহলে আমার জন্য রোজা রাখা খরচ রোজা আদায় করা হয় আমি কি করব করবো রাখে দেওয়ার চেষ্টা করলাম কিন্তু আসল মশলা হলে আর কি বলতেন জুমাবার অথবা শনিবারকে নির্ধারণ করে খাস করে যদি কেউ রাখে তো সেটা বৈধ নয় যেহেতু জুমার দিন এই দিন ঈদ আমাদের খুব বেশি হবে তো রাখতেই পারে কিন্তু নির্ধারণ করে ধারণ করে জমার দিন বা শনিবারের দিন এরকম দিন নির্ধারণ করে রাখা তো নিষেধ করা তবে একদিন আগে আগের পিছিয়ে সহযোগী রাখে আল্লাহাম এভাবে বলেছেন আমি শেখ বিলালের কাছে নতুন একটা প্রশ্ন নিয়ে আসতে চাই যদি সম্পর্ক থাকে তাহলে সম্পর্ক এটা একটা সাপ্তাহিক ঈদ মুসলমানদের এই জন্যই নিষিদ্ধ এছাড়া এখানে একটা মাসলা আমাদের আসতে পারে যে আমাদের অনেকে আছেন যারা শুক্রবারের দিন সাপ্তাহিক ছুটি পান অন্য অন্য দিনগুলি কাজে কামে ব্যস্ত থাকেন ক্ষেত্রে যদি এমন হয় যে তার কোন রোজা কাজা রয়ে গেছে বাকি রয়ে গেছে এই রোজাগুলি এই দিনে সেটাকে হয়তো কাজা করে নিতে পারে তার যে সুযোগ হতে পারে ইনশাল্লাহ কিন্তু শুধু নির্দিষ্ট করে জুমার দিনে শোয়া বা যেটা করা যাবে না এর সঙ্গে যেটা আমাদের আসে যে ইয়াম উৎসব বা আপনার শনিবারের দিন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 এটার ব্যাপারে কি আমাদের রাখা সেটা আমরা যে সমস্ত নফল রোজার ক্ষেত্রে বলেছিলাম এক তারিখ থেকে নিয়ে পনেরো তারিখ পর্যন্ত সাবানের রোজা রাখা আমাদের একাধারে বা বিক্ষিপ্ত ভাবে এক হিসেসে এসেছে যে মুসাফ রমাজান বা কিউ সাবানের পনের পরে উন্মতের জন্য আল্লাহ নবী আর ফালা বলছি তখন প্রস্তুতির জন্য রমজানে পনেরো রামজনের পর রোজা না রাখা কেউ নির্দিষ্ট করে যারা রোজা রাখেন না শাহানের পনেরো তারিখের বিরাট করে এবং কেয়াম তোমরা এবাদত করো নামাজ পড়ো আর দিনের বেলা রোজা রাখো এটা কিন্তু একটা জাল হারিস একটু রেখা নিয়ে নিচ্ছি এখানে আমরা লাইলাতের রাত্রিতে সবে বরাতের নাম নিয়ে একটা ব্যাপার আর শ্রমকে এখানে নিয়ে আসতেছে খুব বড় করলে হবে এবং এক্ষেত্রে আমরা বলব যে শুধুমাত্র সাবানকে মানে নির্দিষ্ট করে এবং এর সমস্ত জয়ী ফাদিসের মানে সব বর্ণনা করে এই দিনে রোজা রাখা নিঃসন্দেহে নিষিদ্ধ হবে যেভাবে নিষিদ্ধ আপনার সাতাইশে রাজব যেটাকে মেরাজের রাত্রি মনে করে রোজা রাখা কারণ সেটাও কারণ যে কোনো ইবাদত কবল হওয়ার জন্যে বা করার জন্যে আগামাদের আমাদের পারমিশন খোঁজ করতে হবে যে আমাদের দলিল আছে কিনা। কোন নির্দেছেন বিরতির পরে আমরা ইনশাল আপনার সামনে কোন কোন দিনে শ্রম কি কি কারণে রাখা নিষিদ্ধ তা নিয়ে আলোচনা করব আপনারা আমাদের সাথেই থাকুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমরা আলোচনা করছিলাম কোন কোন দিনে কথা বলছিলেন আমরা আলোচনা করছিলাম যে সমস্ত দিনগুলিতে রোজা রাখা নিষেধ করেছেন ইসলামে আল্লাহ রসুল সেগুলির মধ্যে হচ্ছে জুমা দিনটিকে নির্দিষ্ট করে শুধু জুমার দিন রোজা রাখা আল্লাহ রসুল সাল্লাম এভাবেই বলেছেন নির্দিষ্ট করে নিও না করতে চাই তার জন্য আল্লাহ রসুল্লাম নিষেধ করে দিয়েছেন মানে যে আগে পিছিয়ে করে থাকে তার জন্য অনুমতি কোন অসুবিধা নেই অনুরব শুধু জুমার দিন ভালো দিন ফজিলত্প দিন মনে করে কেউ যদি রোজা রাখতে চায় তার জন্য আল্লাহ রসুল সাল্লাম নিষেধ করেছেন কিন্তু কারো যদি আইএম এ বেজের দিন হিসাবে চলে আসে তাহলে তার জন্য অসুবিধা নেই অথবা যদি আসলে দিবস হিসাবে এসে যায় তাহলে সেখানে অসুবিধা নেই কোন অন্য কোন বিষয়ের সাথে যদি সম্পৃক্ত থাকে তাহলে জায়েজ রয়েছে শুধু দিনটিকে নির্দিষ্ট করে রোজা রাখা সেটি নিষেধ কারণ দিন এটি মুসলমানদের জন্য একটি সাপ্তাহিক ঈদের দিন যেদিন জুমাউদ্দিন রোজা রাখা নিষেধ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 সুযোগ হতে পারে ইনশাল্লাহ কিন্তু শুধু নির্দিষ্ট করে জুমার দিনের সোয়া বাই করে যেটা করা যাবে না এর সঙ্গে যেটা আমাদের আসে যে বা আপনার শনিবারের দিন আলাদা করে রোজা রাখা কারণ এটা ইহুদিদের রাখা আদা করে এই আমাদের শনিবার শুধু আলাদা করে রোজা রাখা নিষেধ ইহুদিদের ধারণা আল্লাহ ছয় দিনে পৃথিবী সৃষ্টি করে হরান হয়ে গেলেন সপ্তম দিনে তিনি রেস্ট নিলেন এবং সেই রেস্ট নেওয়ার কারণে তিনি বিশ্রাম নিলেন হবে সেটা আমরা যে সমস্ত নফল রোজার ক্ষেত্রে বলেছিলাম যে এক তারিখ থেকে নিয়ে পনেরো তারিখ পর্যন্ত সাহবানের রোজা রাখা আমাদের জন্য মানে যেটা রাখা একাধারে বা বিক্ষিপ্তভাবে। এক হারিস এসেছে যে মুসাফ রান বা কিবানের পনের পরে আল্লাহ এইভাবে বলছে নির্দিষ্ট করে যারা আয়ামী বিজের রোজা রাখেন না শাহানের পনেরো তারিখের বিরাট সোয়াব বর্ণা করে এবং ক্ষেত্রে একটা জাল হারিস এসেছে যে কমলাই বা যে পনেরো শাহবানের রাত্রি তোমরা কে আম তোমরা এবাদত করো নামাজ পড়ো আর দিনের বেলা রোজা রাখো এটা কিন্তু একটা জাল হাদিস একটু ব্যাখ্যা নিয়ে আসতেছি সাবানের রাত্রিতে সবাই বরাতের নাম নিয়ে একটা ব্যাপার আর এখানে নিয়ে খুব হবে। বলবো যে শুধুমাত্র সাবানকে মানে নির্দিষ্ট করে এবং এর সমস্ত জয়ীফ হাদিসের মানে সব বর্ণনা করে এই দিনে রোজা রাখা নিঃসন্দেহে নিষিদ্ধ হবে যেভাবে নিষিদ্ধ আপনার সাতাইশে রাজব যেটাকে মেরাজের রাত্রি মনে করে রোজা রাখা কারণ সেটাও কারোর যেকোনো কবল হওয়ার জন্য বা করার জন্য দলিল আছে কি না কাজেই পণ্ডু সাবানের প্রমাণিত না মেরাজের কোন সাব্যস্ত নেই বা এই রাসুজাল্লাম এই ধরনের কোন নির্দিষ্ট রোজা রেখেছেন তাও প্রমাণ মেরাজের দিন কোনটা সেখানে জিজ্ঞাসা করব। এবং রোজা রাখতে দিতেন না এ সম্পর্কে যখন তার স্ত্রী রসুল গিয়ে রসুল সাকওয়া শুনলেন অভিযোগ গুলো শুনলেন ওই মহিলার অভিযোগ শোনার পরে তখন তিনি ঘোষণা করলেন যে তিনি বললেন আমি যুবক মানুষ রোজা রাখে আমি তো সহ্য করতে পারি না স্বামীর অনুমতি ছাড়া স্ত্রীর পক্ষে রোজা রাখা এটা আল্লাহ রসুল নিশ্চিত করে দিলেন আমরা বুঝতে পারি স্বামী যদি যুবক হয় আর মনে করেন যে তার স্ত্রীর ব্যবহারের প্রয়োজন রয়েছে এই ক্ষেত্রে স্ত্রীকে অনুমতি ছাড়া রোজা একটা চমৎকার স্বামী সন্তুষ্টি স্বামীর স্বামীর সন্তুষ্টি অর্জন সেটাও তো একটা বিরাট এবাদত এখানে যোগ করব এটা কিন্তু শুধু স্বামী সন্তুষ্ট অর্জন যথেষ্ট নয় এখানে স্বামী যেন কুপথে না যায় পক্ষ থেকে কিন্তু বিরাট রাহমত আসলে ডাক্তার যদি এমন হয় যে রোজা রেখে ফেলেছেন আর স্বামীর প্রয়োজন হয়েছে তো প্রয়োজনে সেই রোজা ভেঙে দিতে হবে নফল জি নফল রোজা ভেঙে দেওয়া যায় গেছে যদিও না ভেঙে দেওয়াটাই উত্তম স্বামীর উচিত হবে তার রোজাটাকে সংরক্ষণ করা উদ্বুদ্ধ করা কিন্তু প্রিয়জন যদি হয় তাহলে ভেঙে দেওয়া তার জন্য কিন্তু জায়জ রয়েছে দেখল যে আইএম এ বীজ তো মানে অর্থাৎ তেরো চোদ্দ পনেরো তো যে কেউ রাখতে পারে মাসাল্লা কিন্তু এখন ওই তেরোই জিলহাদ যদি হয় তাহলে তো ওটা আই এম এর তাসরিকের মধ্যে পড়ে গেল এখন ক্ষেত্রে আমরা কি করতে পারি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 মহামরাবুল আলমিনের বাড়িতে থাকা অবস্থায় যে এ করেন সফরের কারণে করতে পারেন না বা অসুখের জন্য করতে পার না এই না করতে পারলেও কিন্তু মহামবুল আলমিন তাকে সমপরিমাণ সব দিতেই থাকেন কাজে আমরা বলবো যে এখানে যেহেতু মহাম রব্বুল্লা আলমিন আমাদের ওটাও কিন্তু এ বাদাত এই তিন দিন আমরা রমজানের নফর সিয়ান্তা যাওয়ার এই বাদাত আমাদের জন্য এক্ষেত্রে কি তাহলে তারা চোদ্দ পনেরো লাগবে এখানে মানে সুন্দর একটা আরেকটা জবাব আলোচনা তেরো চোদ্দ তারিখে রাখতেই হবে এমন বাধ্যতামূলক নয় আয় সরাজ এই রোজা তিনটা আল্লাহ রুহিসাম কখনো মাসের শুরুতে রাখতেন কখনো শেষেও রাখতেন সেই হিসাবে রাখা যায় আর এখানে জিলহজ্জা মাসের জন্য আরেকটি বড় সুযোগ আছে এই জিলহজ্জ মাসের যেহেতু এক তারিখ থেকে নয় তারিখ রোজা রাখার সুযোগ এবং রোজা রাখাটাই সুন্নত এখানে যদি কেউ ওই তিনটি রোজা ওই মাসিক তিনটা রোজার নিয়ত করেন নেয় তাহলে তাকে আরো অতিরিক্ত ওখানে রাখার কোন প্রয়োজন নাই তাকে একসাথেই দুটি হয়ে যাচ্ছে মানুষের সুবিধা হতো জিলহাজ মাসের দিবসে আল্লাহর কাছে আমল অন্য যে কোনো দিনের আমলের চেয়ে প্রিয় প্রথম দশম যে কোন আমল করলে যে সব হবে তার চেয়ে দিন আল্লাহর দরবারে জিহাদ সাহেব বললেন আল্লাহ রাহে যদি কেহ জেহাদে বেরিয়ে যায় তাহলে সে জেহাদের চেয়েও কি অন্য মাসে অন্য সময় তার চেয়েও কি বেশি প্রিয় ফরমায় রসুল্লাহ ওলা জেহাদফি যদি কেউ এরকম হয় যে তার ঘরে অবশ্য তার মর্তবা মর্যাদা ও তার আমল এই দিনগুলোর চেয়েও বেশি হতে পারে বলে তিনি তো সবকিছুই দিয়ে দিয়েছেন আল্লাহর জন্য যান মাল সব বিসর্জন দিয়েছেন অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে মুজাহিদ জেহাদেছেন ফিরে এসেছেন বা তিনি শহীদ হয়ে গেলে তার মাল ফিরিয়ে এসেছে এই অবস্থাগুলির দিনের আমলগুলি উত্তম বাকি আছে আরো সৌম বিশাল যেটা বিশাল ধারাবাহিক ভাবে একাধারে রোজা রাখা আপনার সেরি খেলো ইত্যাদি খেলো মনে করেন এরপরে গ্রেফতারি না করে আবার থেকে গেল এইভাবে ধারাবাহিকভাবে একের পর এক রোজা রাখা যেটা রাসুল্লাহ সাহায্য সাল্লাম নিজে রাখতেন নিয়ত করে রোজা রেখে দিলাম অনেক জায়গা থেকে এসে লজ্জার কোন কারণ নেই শরীয়তের মশালা মায়েরা বোনেরা তারা তাদেরকে বলে দেবেন না এটা তোমার জন্য সম রাখতে হবে না নিয়ত করে রোজা রেখে দিলাম রাখাটাই আশা করি আমরা কোন কোন দিনে শ্রম পালন করা নিষিদ্ধ সেই ব্যাপারে বিস্তারিতভাবে বিস্তারিত ভাবে প্রাণবন্ত এবং করি এই সকল পালন করব না এবং সতর্ক থাকব। এতটুকু বলে আপনাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি আবার অন্য কোন অনুষ্ঠানে আপনাদের সাথে দেখা হবে আশা করি আপনারা বিভিন্ন শরীয়তের বিধিবিধান পালন করবেন এবং পৃথিবী অত্যন্ত নিয়মিত আপনারা দেখার জন্য চেষ্টা করবেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ